সৃষ্টি করেছেন আল্লাহর সুরতে অর্থাৎ আল্লাহর অবকাঠামোর মতো করে সঠিক সমাধান জানতে চাই একটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লা বলছেন যে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন বিসুরাতহি অর্থাৎ তার সুরতে এখন এখানে তার বলতে কার সুরতে মহাদেশ বলছেন এখানে সৌর আদম। আদমের সুরতে আল্লাহ আদমকে তৈরি কে তৈরি আদমকে আদমের নমুনা পৃথিবীতে আল্লাহ নিজেই ঠিক করছেন যে আদমের সুরতটা আদমের আকৃতিটা কিরকম হবে তো যেই সুরতে আদম আলহিস কে আল্লাপাক তৈরি করা জরুরি মনে করেছেন আল্লাহ পাক যেভাবে সুন্দর মনে করেছেন সেই সুরতে আদম আছেন তাহলে তার ইমানেই থাকবে না তার ইমান চলে যাবে তিনি মোজাসিমা মোজাসিমা হয়ে যাবেন মোজাসিমা এক ভ্রান্ত কুফরি আকিদার নাম মোটা যারা তারা আল্লাহ রবিনের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সৃষ্টি জগতের অঙ্গ প্রত্যঙ্গের সাথে তুলনা করে তারা মনে করে যে আল্লাহর হাত মানুষের হাতের মতো আল্লাহর পা মানুষের পায়ে মতো নাজিবিল্লা আল্লাহ পাক কোরআনকারী মিয়া স্পষ্ট করে বলছেন লাইসা কামিস পৃথিবীতে কোন মাখলুক কোন জিনিস আল্লাহ আল্লাহর আলমিনের মতো নয় আল্লাহর আকার আল্লাহর আকৃতি কেমন এটা আমরা কোন মাখলুক জানি না এটা আল্লাহর আকার আল্লাহর মতই এটা কোন কোনো আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন জানান নাই এবং দেখানো নাই তো সুতরাং আল্লাহর সুরতে আল্লাহর আকৃতিতে আল্লাহ মানুষ বানাইছেন এটা সের কি আকৃদা কোন মুসলিম যদি এরকম করে তাহলে তার ইমান থাকবে না একজন বক্তা বলেছেন যে বিষয়টি সহি হাতি সেরা লোকে জানালে খুশি হব মানে এখানে যিনি প্রশ্নের জবাব দেন তাকে বলা হয় মুফতি যিনি প্রশ্ন করেন তাকে বলা হয় মুস্তাফতি পত যিনি চান এবং পতোয়া যিনি উত্তর দেন যিনি পতোয়াদ চাইবেন উনারও কিছু নলেজ লাগে এটাকে বলা হয় আদাবুল মুস্তাফতি আর যিনি পতোয়া দিবেন তারও কিছু আদাব লাগে এটাকে বলা হয় আদাবুল মুফতি মুফতিরও আদাব থাকতে হয় তারও আদাব থাকতে হয় প্রশ্ন করতে হলেও কিছু জ্ঞান লাগে জ্ঞানবিহীন করা যায় না যেমন এটার জ্ঞান থাকতে হয় সব জিনিসের দলিল থাকে না দলিল দুইজনের একজনে দেখাবে দুইজনে কোনোদিন দলিল দেখাবে না যেমন আমি যে বেদায়াতের ব্যাপারে সব সময় বলি যে এখানে সামনে ধরেন এই সুন্দর একটা বাড়ি আছে আমি বললাম যে ভাই বাড়ি এটা কিন্তু আমার না বাড়ি এটা আমার না এখন আপনারা কইলেন যে বাড়ি এটা যে আপনার না দলিল দেখান তা আমি কি কোনো দলিল দেখাতে পারবো। দলিল দেখাবে কে যিনি বাড়ির মালিক যিনি বাড়িওয়ালা তাকে তিনি বলবেন যে বাড়ি না দলিল দেখান প্রশ্ন করতেও জ্ঞান লাগে দলিল চাইতে হইলেও জ্ঞান লাগে আমাদের সমাজে কিছু কিছু জাহেল বাড়ি আছেন দিনকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ কিন্তু মানে জাহালত আছে জ্ঞানের অভাব আছে আপনি যখন বলবেন যে ভাই এটা তো বেদাত কোন হাদিসে পাইসো দেখাও এটা কোন কিতা পাইস এটা বেদাত মানে কত বড় মূর্খতা দেখেন বেদাতের হাদিস চায় বেদাতের দলিল চায় তো এটার যদি হাদিসে থাকতো এটার যদি দলিলে থাকত তো এটাকে বেদাত হতো না এটা তো হাদিসে থাকলে এটা শূন্যতে হয়ে যেত এটার কোন হাদিস নাই বলে এটার কোনো দলিল নাই না তাহলে দলিল চাইতে হবে দলিল চাওয়া যাবে না তাহলে কোনটার দলিল চাইবো কোনটার দলিল না চাইব এটা এটাও বুঝতে হয় যিনি প্রশ্ন করবেন শূন্যতে মহকাদা নামাজ না পড়লে গুণা হবে না এটা সহি হাদিসের লোকে জানতে চাইছেন এটা তো সহিয়া দিছে এইভাবে থাকবে না যিনি বলবেন যে শূন্যতে মহাকাদা না পড়লেও গুণা হবে দলিলটা দিবেন তিনি যেমন পরশ নামাজ না পড়লে জাহান্নে যেতে হবে যদি কেউ বলে তিনি দলিল দিতে হবে যদি কেউ বলেন যে শূন্যতে মহাক্কাদা নামাজ না পড়লে গুণা হবে তা কেন গুণা হবে এটা দলিল তিনি দিবেন যিনি বলবেন যে না। তাকে কোন দলিল দেওয়া লাগবে না কারণ এমন কোন নামাজ না পড়লেও নামে যাইতে হবে বা গুণা হবে এরকম কোন দলিল নাই দলিল থাকলে তো এটা বাধ্যতামূলক হয়ে যেত এটা তো তখন আর এরকম থাকতো না এই জন্য যিনি বলবেন যে সুন্নতময়া না ভালো গুণা হবে দলিলটা দিবেন তিনি আল্লাহ রসুল কয় রাক বারো রাকাত বারো রকা সলা করে সুন্নত সলা আদায় করে বানাল্লাহুল আল্লাহ করেছেন ব্যাপারে উৎসাহিত করেছেন কিন্তু বলেন নাই যে কেউ যদি বার সন্ন্যত আদায় না করে সে জাহান্নামে যেতে হবে বা তার জন্য শাস্তি আছে এরকম কোন হুমকি দমকি নবী সাল্লা সালাম কোনো হাদিসে দেন নাই এই জন্যই যিনি বলছেন যে ইমানের মধ্যেই এটার গাঠতি তৈরি হয়ে যাবে এজন্য মাঝে মধ্যে আপনি জরুরত বছরটা ছেড়ে দিলেন কিন্তু স্বাভাবিক অবস্থায়। যে সময় সময় আছে কোনো সমস্যা নাই সময় এটা ছেড়ে দেওয়া ঠিক না সে সময় এটা কাদা আদায় করবেন বোঝা বলতে কোরআনে কারিমের মৌলিক জিনিস এটা বোঝা ফরস প্রত্যেক মুসলমানের জন্য ফরস যেমন কোরআনে কারিমের মৌলিক বিষয় হলো ইমানা ইমানের বিষয়গুলো কোরআন কারিমের মধ্যে না বর্ণনা দিচ্ছেন এই বিষয়গুলো জানা বুঝা বিশ্বাস করা। এটা প্রত্যেক মুসলিমের কিন্তু করাসলিমের জানা অনুবাদ জানা ব্যাখ্যা জানা এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ না তবে কোরআন এ কারিমের যে অংশটুকু না জানলে নামাজ পড়া যাবে না ওই ফরজে আইন। আর কোরআনের মৌলিক বিষয় ইমানি বিষয় এগুলোকে জানা বোঝা ফরজে আইন এর বাহিরে কোরআন একাডেমির তাফসির এবং কোরআন একাডেমির ব্যাখ্যা অনুবাদ এরকম অনুবাদ না জানে তফসিন না জানে ব্যাখ্যা না জানে এটার জন্য সে গুণাগার হবে এই জন্য ডাইরেক্ট বলা যাবে না যে প্রত্যেক মুসলমান কোরআন অনুবাদ জানতে হবে ব্যাখ্যা জানতে হবে বুঝতে হবে এটা ফরচ না বেদাত কি আমি কিভাবে বুঝবো এটি বেদাত এটি তো আমরা বলছি বেদাত হলো যেই এবাদত মনে রাখতে হবে প্রথম কথা হলো এবাদত যেই এবাদতটি নবী সাল্লামের এবং নবী সাল্লামের সাহাবিদের পদ্ধতির বিপরীত অর্থাৎ ওই আবাদতটি নবী সাল্লাহাম বা নবী সাল সালামের সাহাবিরা করেন নাই অথবা করেছেন কিন্তু এই রকম ভাবে করেন নাই এটার নাম হলো বেদাত এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে নবিস সালাম করেন নাই হলে সব জিনিস বেদাত তা ঠিক না নবী সাল সাল্লামের সাহাবিরা করেন নাই এই জন্য বেদা অর্থাৎ ওই আবাদতটি নবী সাল্লাই বা নবী সাল সালামে সাহাবিরা করেন নাই অথবা নতার বেদাতের উপকরণ বা জন্য যেগুলো তৈরি করা হবে এগুলোর সাথে সুন্নত ভেদাতে কোন সম্পর্ক নেই যেমন ধরেন মসজিদে ফ্যান লাগাইলেন এসি লাগাইলেন অনেক অত্যাধুনিক টাইস লাগাইলেন মসজিদের ভিতরে এগুলো কি বেদাত এগুলো তো নবী সাল্লা ইসলামের যুগে ছিল না নবী সাল্লামের মসজিদে এগুলো ছিল না তাহলে আমাদের মসজিদে ফ্যান আছে এসি আছে টাইলস আছে অনেক অত্যাধুনিক অনেক জিনিস আছে মাইক আছে সাউন্ড বক্স আছে এগুলো কি বেদাত কেন এগুলো এবাদত না এগুলো এবাদতের উপকরণ এবাদতের মাধ্যম এবাদতের জন্য এগুলো এগুলো এবাদত না কিন্তু মসজিদ এসি হোক মসজিদ ফ্যান লাগানো হোক মসজিদের সুন্দর সুন্দর টাইলস লাগানো হোক জমান নামাজ দু রেখাতে পড়তে হবে জমান নামাজ আগে কাঁসা মসজিদ ছিল আমরা ফজর নামাজ দু রেখাত পড়তাম এখন যেহেতু এসি মসজিদ এই জন্য নামাজ চার রেখাত পড়বো পড়া যাবে না এবাদতের মধ্যে কম বেশি করা যাবে না কিন্তু এবার উপকরণ হজে এক সময় পানি হেঁটে যেতেন বিভিন্নভাবে যেতেন এখন আমরা বিমানে যাই কিন্তু বিমানে যাই বলে যে আরাপাতর ময়দানে গেলাম না আরেক ময়দানে যাই বসে থাকলাম হজ হবে যাইতে হবে আরাপাতর ময়দানে যেতে হবে মিনায় যেতে হবে মুস্তালিফায় তাও আপ করতে হবে বায়তুল্লার মধ্যেই मान दिए गारूल हाथी गाँव से सुन्नत भेदायत सम्पर्क नहीं बुझते द्वित विषय नबी सलम जे जगह करा सुन्नत जगह करें नहीं क् नाम अजान ईद नाम अजान दा जान आजान नामजे ओखने आजान दी असुदा क्या आजान तो बाल कस दे ঈদের নামাজে জানাজানো আজান তো ভালো কাজ আজান দিলে গুণা হবে কেন আল্লাহ রসুল সাল্লা রসলাম সেখানে আজান দেন নেই তাহলে একই জিনিস আজান এক জায়গায় দিলে সব হয় আর এক জায়গায় দিলে গুনা তাহলে বোঝা গেল যেভাবে করেছেন না করা সম্ভত এরপরে আপনার বেদাতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনার दरुदे क्षेत्र नबी सलमत शिखा दी सूतरा नबी सलम जी भाव शिखाइन से दरुद पाठ करा বানাই পদ্ধতি বানাই তরিকা বানাই সেটা হবে সুন্নতের পরিবর্তে বেদাত কবরের মোট প্রশ্ন কয়টি এবং কি কি প্রশ্ন এটা আসার কারণ আছে এটার আসার কারণ আছে। কোন কোন জায়গায় কেউ বলছেন যে কথা দুটাই এক জিনিস লটকানি আর টাঙ্গানি তিনটাও ঠিক আছে চারটেও ঠিক আছে মূলত এগুলো হলো মানে কিছু ভাই দেখা যায় যে মাঝে মাঝে মানে খামাখা বেহুদা জিনিস নিয়ে সময় করে বেহুদা তর্ক বিতর্ক তৈরি করে অহেতু এগুলো হলো সেই ধরনের কাজ অবরের প্রশ্ন তিনটাই প্রথম জিজ্ঞাসা করবেন এই তিনটা প্রশ্নের উত্তর পাইলেও পরেস তারা আরেকটা সম্পূরক প্রশ্ন করবেন না পাইলেও আরেকটা প্রশ্ন করবেন ওইটা মূল প্রশ্ন না পাইলে ফেরা জিজ্ঞাসা করবেন তুমি এটা জানি কিভাবে তুমি যে এত সুন্দর করে উত্তরটা দিয়ে দিলা এটা জানলে তখন সে বলবে আমি আল্লাহ কিতাব পড়ছি আমি এভাবে এভাবে জানছি এগুলো বলবে আবার যদি না পারে তখনও ফেরস্তারা বলবেন হালা তালাইতা ধারাইতা তুমি কি আল্লাহর কিতাব পড়ো নাই তুমি কি জানা নাই এটা কিন্তু মূল প্রশ্ন তখন বলে যে বাবা এটা কোথায় শিখছ কোন মাদ্রাটা পড়ো কোন স্কুলে পড়ো তুমি কোথা থেকে শিখছো এত সুন্দর আবার না পারলেও না জানলেও সেটাও আমরা জিজ্ঞাসা করি এই তিনটা চারটার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই আচ্ছা মাঝাব মানা কি উচিত কেউ কেউ বলে মাঝাব মানা নাকি ফরস এটি আছে আকেইদার মাঝাব মানা অবশ্যই ফরস আকার মাঝাব বলতে আহলুস ওয়াল জামাতের আকৈদা আহলুস ওয়াল জামাতের মাঝহ কোন অবস্থায় যাওয়া যাবে নাহাদ ওলামাই ক্যালামের যে আকৃদার ক্ষেত্রে আহলুসন্নাবল জামাতের মাঝহ মানতে হবে আহলু সন্নাবাল জামাত আর বাহিরে যাওয়া যাবে না ফেকি ক্ষেত্রে আমরা পূর্বে কার ওলা মাইকার যে ইস্তেহার যে গবেষণা যে গবেষণাল ফসল আমাদের সামনে আছে সেগুলো থেকে আমরা সহযোগিতা নিব কিন্তু কোন একজনের অন্ধভাবে আমরা তাকলিফ করবো না যে তিনি যা বলছেন একমাত্র মাঝহবের মধ্য থেকে যেটা সবচেয়ে সহি যেটা সহি দলিলের ভিত্তিতে সেটা আমি আমল করব। অর্থাৎ মাঝহবের বিরোধিতা করা মাঝহব না মানা জরুরি না মাঝহ মানবো তবে সবগুলা মাঝাব মানবো একটা না একটাকে নির্দিষ্ট করা যাবে না একটা নির্দিষ্ট করলে সমস্যাটা হইল অনেক সহিদ এর উপরে আমি আমল করব সর্বশেষ একজন ভাই বলছেন আমরা যারা বলি যে আমি সুন্নি আমি শিয়া আমি ওহাদি আমি আহাদিস ইত্যাদি মুসলিম হিসাবে আমাকে কি বলে পরিচয় দেওয়া তো এটা তো প্রশ্নের মধ্যে উত্তর আছে মুসলিম হিসাবে আমি মুসলিম পরিচয় দিব খণ্ড বিখণ্ড করে একবারে শাখা প্রশাখা দিয়ে পরিচয় দেওয়া জরুরি না এজন্য আমি মুসলিম পরিচয় দেওয়াটাই যথেষ্ট